যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে তখন তুমি তোমার প্রতিপারকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও তিনি তো তও বা কবুলকারী